الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوصل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهدي الله فلا مزل له ومن يزلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ولا جد له ولا ند له ولا عد له ولا عد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وَتَبِعَ بِنَا وَتَبِعَ قُلُوبُنَا أَوْلَانَا وَمَوْلَانَا مُحَمَّدًا أَعْبُدُهُ وَرَسُولَهُ الَّذِي أَرْسَلَهُ إِلَىٰ كَافَّةِ النَّاسِ بِشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَثِرَاجًا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 وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا وَفَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ عن <تصفيق> عبيرت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في أمتي دجالون كذابون يأتونكم ببدع من الحديث لم تسمعوه أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يفتنونكم عمات بالله صَدَقَ الله مولانا العظيم মরদে کہا আপনি پسر سے एक मर्द फिरंगी ने कहा अपनी पिसर से मन सर्व तलब करके तेरे आंकल न हो तेर तालीमों की तेजाबों में डाल उसकी खुदी को हो जाए मुलायन दर चाहे उसे फेर হে মামলা দে হিন্দো মে তর পাই তমাশা ইসলাম ও হে মাহবুস মুসলমান ও হাজাম হে মাহবুস মুসলমান ও হ্যাঁ মুহু মোহানব্বুল আলমের দরবারে লক্ষ গুলি শুক্রে আদায় করছেন যিনি আমাদেরকে জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরানে কারিমের সুরায় আল এমরনের পঁচাশি নম্বর আয়াত এবং মুসলিম শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করব আমার তাফিকি ইল্লা বিল্লাহ মানুষের আল্লাহ মানুষদেরকে যত নেমত দান করেছেন সবচাইতে দামি এবং মূল্যমান নেওয়ামত হচ্ছে ইমান কারণ ইমান ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সে যে মানের লোক হয় না কেন আর ন্যূনতম ইমান নিয়েও যদি এতেকাল করতে পারে এই দুনিয়ার সমান দশ দুনিয়ার মতো একটি জান্নাত আল্লাহ তাকে দান করবে বুঝা গেল ইমান সবচাইতে দামি এবং মূল্যবান সম্পদ যে সম্পদ যত বেশি দামি হয় ওই সম্পদকে তত বেশি হেফাজত এবং নিরাপদে রাখতে হয় এবং ওই সম্পদের চোরও বেশি থাকে যেমন আমাদের দৃষ্টিতে টাকা পয়সার চেয়েও স্বর্ণ স্বর্ণকে আমরা অনেক প্রাধান্য দিয়ে থাকি এই জন্য স্বর্ণ যাতে করে কোনো চোর ডাকাতের হাতে না যায় আমরা এটাকে সাবধান অনুযায়ী বিভিন্নভাবে হেফাজত করা চেষ্টা করি লোকাল বাইরে রাখি এটাকে আমরা অত্যন্ত গোপনে আমরা এপাতত করি কেন সম্পদ যে দামি এই জন্য ইমান আমাদের দামি সম্পদ এই ইমানকে আমার আর আপনার থেকে কেড়ে নেওয়ার জন্য পৃথিবীর শুরু লগ্ন থেকে অধ্যাপতি এবং কেমত পর্যন্ত একদল শক্তি দল স্বচ্ছার কিভাবে মুসলমানকে বেইমান বানিয়ে কবর নিতে পারে আপনারা সকলে জানেন আমি খুব সংক্ষেপে বলছি श के इंगज शासन करो हूं इंग्रजिम विताड़ताड़ित ठीक क्यों एम बीज सेमु बीज हमे से कारा बफन कर गो समय जो मुसलमान लो पद अनुसरण कर मुसलमान बेईमान मारा जाए शयतान मुसलमान इमान जगते सबसे बड़ा शत्रु शयतान सेला सामिए दिए चेष्टा सेला सामंडर माध्यमे चेष्टा मुसलमान के बेईमान बनानों खूब संक्षेपे शयतान सेला सामंड बुझी वर्तमान समाजे नामदार तथा कथित কিছু বন্ধ মোরতার ফিরের দাবি করে মূলত এরা ফির নয় এরা হচ্ছে ইমান হরণকারী সয়দান এরা শয়তানের ফেলাচা মন্ড এরা সব সময় মুসলমানকে বেমান বানানোর জন্য কি চেষ্টা করতেছে ভণ্ড ফির তার মধ্যে যেমন একজন বন্ডফিরের আলোচনা আমি এখন করছি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে একজন বন্ডফিরের নাম আমরা প্রায় শুনে থাকি পত্রপত্রিকায় দেওয়ানবাগের ফির एलो की भंड तो शुद्ध नुपर आलोचना द्वारा आपनारा बुझभन एक फिर हम काफे मोरता तर आलोचना द्वारा अपन विषय स्पष्ट होबोना तब्य द्वारा अपनारा बुझभ आगे हम बुझते भंडर संज्ञा की भंडामी का बोल जार भरे जे योग्यता नहीं योग्यतार दावी करार नाम भंडामी এমন দাবিদারের নাম ভণ্ড যেমন গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছে কিন্তু বাস্তবে সেই নবী নয় সে নবী দাবি করেছে বাস্তবে সেই নবী নয় এই জন্য গোলাম আহমদ কাদিয়ানিকে আমরা কি নবী বলি ভণ্ড নবী বলি নবী না হয়ে যদি নবীর দাবি করে তাকে বলা হয় ভণ্ড নবী ডাক্তার না হয়ে যদি ডাক্তারের দাবি করে সে হয় ভণ্ড ডাক্তার মৌলবী না হয়ে যদি মৌলবীর দাবি করে সে হয় ভন্ড মৌলবী ঠিক তেমনিভাবে ফির না হয়ে যদি কোনো মানুষ ফিরের দাবি করে সে হবে ভন্ড ফির সুতরাং দেওয়ানবাগের ফির সে মূলত ফির না যার ভিতরে যে যোগ্যতা নেই ওই যোগ্যতার দাবি করাকে যে আর এমন দাবিদারকে বলা হয় কি খণ্ড সুতরাং দেওয়ানবাগের ফির কি ফির ভন্ড হয়ে আমার ভাইরা তার ভন্ডামির আলোচনা সারাদিন সারা রাত আপনাদের সম্মুখীন করলেও শেষ হবে না কিঞ্চিত মাত্র আপনাদেরকে আমি জানি দেওয়ার জন্য কিছু আলোচনা করতেছি তার লিখিত একটি বই আল্লাহ কোন পথে তার লিখিত একটি বই আল্লাহ কোন পথে ওই বইতে আল্লাহকে পাওয়ার জন্য বুঝার চেষ্টা করেন তার লিখিত বইয়ের নাম আল্লাহ কোন পথে এই বইতে সেই লেখেছে আল্লাহকে পাওয়ার জন্য মুসলমান হওয়ার দরকার নেই যেই কোন ধর্মাবলম্বী তার নির্দেশ মতে সাধনা করলে আল্লাহকে পেতে পারে তার এই কথার সারাংশ হচ্ছে যে কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণ গ্রহণযোগ্য তার একথার সারাংশ কি যে কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমি আপনাদেরকে কোরআনের সুরায় আল এমরানের দুটি আয়াত শুনাই আপনারা ব্যাখ্যা সহকার বুঝেন ইসলাম এই আয়াতে আল্লাহ রব্দুল আলমিন বলেছেন নিশ্চয় আমার কাছে মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম ইসলাম আমার কাছে গ্রহণযোগ্য ধর্মের নামাই যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করবে ফালাইন্ু তার সেই ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য হবে না স্পষ্টভাবে আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করবে ওই ধর্ম আমি আল্লাহর কাছে কি নয় আর দেওয়ান পাগি বলছে যেই কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহকে পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা লাগে না তাহলে দেওয়ান এই বক্তব্য সরাসরি কোরআন বিরোধী কি বিরোধী কোরআন বিরোধী দেওয়ানবাগির এই বক্তব্য সরাসরি কোরআন বিরোধী এবং দেওয়ানবাগির লিখিত এই বই আল্লাহ কোন পথে এটা কি ইসলাম বিরোধী বই এই জন্য দেওয়ানবাগিকে এবং তার লিখিত বইকে আমাদের সকলের উপর কর্তব্য তাকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে বন্ধুরা আমার দেওয়ানবাজি আরো একটি বই লিখেছে খুব খেল করি শুনবেন সরাসরি কোরআনের বিরুদ্ধে তার মতামত যে কোরআনের বিরোধিতা করে অফেন তার ভিতর কি ন্যূনতম ইমার আছে বলে আপনারা বুঝেন তার ভিতর ইমার নেই দ্বিতীয় নাম্বার আরো একটি বই লিখেছে নবী সত্যিই কি গরিব ছিলেন খুব খেয়াল বুঝবেন তার লিখিত বই নবী সত্যিই কি গরিব ছিলেন এই বইতে দেওয়ানবাগি প্রমাণ করেছে যে আল্লাহর নবী গরিব ছিলেন না আল্লাহর নবী সম্ভবশালী ছিল কথা বুঝছেন কিনা কি লিখছে দেওয়ানবাগি যে আল্লাহর নবী কি ছিলেন না গরিব ছিলেন না আল্লাহর নবী ছিল কি সম্পদ আল্লাহর নবী একদা আল্লাহর দরবার দোয়া করতেছেন আল্লাহ গরিবদের সাথে দুনিয়াতে আমি জীবনযাপন করতে চাই সম্পদহীন অবস্থায় দুনিয়ায় থেকে বিদায় হতে চাই এবং আমার হাসরোটাও যেন সম্পদহীনদের সাথে হয় আমার হাসরোটাও যেন আয় আল্লাহ দুনিয়াতে আমি গরিবদের সাথে জীবন যাপন করতে চাই এবং সম্পদহীন অবস্থায় যেন আমার মৃত্যু হয় হাসরোটাও যেন তার সাথে হয় গরিবদের সাথে হয় সম্পদহীনদের সাথে হয় এ দোয়া করার পরে আল্লাহর মুবি বলেছেন আল্লাহাক আমার এই দোয়াটি মঞ্জুর করছে কোন আল্লাহাক আমার এই দোয়াটি কি মঞ্জুর করছেন আল্লাহ পাক আমার এই দোয়াটি মঞ্জুর করছেন এটা আল্লাহর নবীর স্পষ্ট হাদিস তাহলে আল্লাহ পাক যদি আল্লাহর নবীর দোয়া মঞ্জুর করে থাকেন বুঝা গেল আল্লাহর নবী সম্পদশালী ছিল না আল্লাহর কোন অবস্থায় ছিল গরিব অবস্থায় ছিল আর দেওয়ানবাগি কি প্রমাণ করছে আল্লাহর নবী ছিল কি সম্পদশালী তাহলে দেওয়ানবাগির কথা আর নবীর হাদিস সরাসরি একটা আস্তার সাথে কি গুরুত্বপূর্ণ নয় একটা সাথে সংঘর্ষ বুঝা গেল দেওয়ানবাগি এটা শুধু কোরআন বিরোধী ফির নয় এটা নবীর হাদিস বিরোধী অফিস আমার ভাইরা এই দেওয়ানবাগি রফুর সত্যি কি গরিব ছিল তার লিখিত এই বইতে তার একটি স্বপ্নের কথা আলোচনা করেছে কি স্বপ্ন আমি একটা স্বপ্নে দেখি মনোরম একটি বাগানে আমি ঘুরে ঘিরে করতেছি মনোরম একটি বাগানে আমি ঘুরে ফিরে করতেছি ঘুরে ফিরে করতে করতে বাগানের এক প্রান্তে গিয়ে দেখি একটি ময়লার ইস্তু আমার কথা বুঝে নিচ্ছ না বাগানের এক একটা ময়লার ইস্তু আর ওই ময়লার ইস্তু ফিরু করে আল্লাহর নবীর মৃতদেহ আল্লাহর নবীর মরালা উলঙ্গ অবস্থায় পড়ে আছে কত বড় দাগজাল কত বড় হায়াওয়া কত বড় মুরতা কত বড় কাজের যে আল্লাহ স্বপ্ন দেখেছি কি উলঙ্গ অবস্থায় তাও ময়লা তার স্বপ্নের ব্যাখ্যাটা আপনারা শোনার চেষ্টা করেন হুজুরফাক সাল্লাহু আলহি আসাল্লামের অন্যতর মধ্যে স্বপ্নের শ্রেষ্ঠ তথ্যবিদ রইসুল মহাব্বির হজরত আব্দুল্লাহ সিরিন मोहम्मद इबने सिरिफ रहा अमर गंथ कील्लाहर नबी के जी मानुष स्वप्न देखे कथा ख्याल करी बुझभन आल्ला नबी के जदि मानुष की तरप्न व्याख्या करार मूल नीति की धरून आपने आल्लाह नबी स्वप्न देखेंट व्याख्या प्रयोजन आखिर मूल नीति रईसुल मोहम्मद इमने सीर रहमतुल्लाह आलहरी लिखे एर व्याख्या आल्लाहर नबी के जे व्यक्ति जेमन देखे तर ईमानल कथा बुझिए आल्लाबी के अवस्था जेम देखे बुझते तरह ईमानल की तेम सूतर जदि को मानुष आल्ला नबी के देखे सुंदर बुझते तमान अमल सुंदर কথা বুঝে গেলে যদি কোন মানুষ আল্লাহর নবীকে দেখে বিশ্রী বুঝতে হবে তার ইমান আমল কোনো মানুষ যদি আল্লাহর নবীকে দেখে জিন্দা বুঝতে হবে তার ইমান আমল জিন্দা কোনো লোক যদি আল্লাহর নবীকে দেখে মুরদা বুঝতে হবে তার ইমান আমল মুরদা এখন দেওয়ানবাজি আল্লাহর নবীকে জীবিত দেখছে না মৃত দেখছে আবার বলেন কি দেখছে নবীকে মৃত দেখলে কি প্রমাণ প্রমাণ না তারপরে গিয়েছে লিখতেছে কয় আমি যখন দেখলাম আল্লাহর নবীর দেহ ময়লার ইস্তুফর উলাঙ্গ পড়ে আছে আমার ভিতরে একটু দয়া এসেছে আমার ভিতরে একটু কি ल्लाबी देहुईल छोर साथे आल्लाश जीवित हो गोर मराश की भाईरा रतुल पवित्र आत्मार छो लेगे आल्ला गोटा विश्व जगत जिंदा देवान बागी बार हाथ लेगे नबी जिंदा আল্লাহ নবীর পবিত্র আত্মার ছোয়া লেগে গোটা ফিত্রী কি হয়েছে আর এ কথিস কি এর হাত লেগে আসেন সে তার স্বপ্নের ব্যাখ্যা করতেছে স্বপ্ন তো দেখছেন তার ব্যাখ্যা দিচ্ছে নিজেই তার স্বপ্নের ব্যাখ্যা দিতেছে ক ইসলাম মরে গিয়েছিল ইসলাম মরে গিয়েছিল আর আমি একমাত্র ইসলামের পুনর্জীবন দানকারী কথা বুঝছেন নাকি ইসলাম কি গেছে আর আমি একমাত্র ইসলামের পুনর্জীবন দানকারী আসেন সে যে বলছি ইসলাম মরে গেছে আল্লাহর নবীর একটা হাদিস শুনুন আল্লাহর নবী বলেছেন আলা ইসলাম ধর্ম কেমন পর্যন্ত মরবে না জিন্দা থাকবে কে বলছে কথা আবার কোন কে বলছে ইসলাম ধর্ম কখনো কি মরবে না জিন্দা থাকবে আর এই বন্ধ বলছে কি ইসলাম ধর্ম মরে গিয়েছিল আমি হচ্ছি তার একমাত্র কি পুনর জীবন দানকারী কত বড় ভণ্ড চিন্তাটা করেন আমার ভাইরা সে তার নবী সত্যি কি গরিব ছিল এই বইতে দেওয়ানবাগি লেখেছে যে দেওয়ানবাগে দেওয়ানবাগির কাছে কাবা শরীফ উপস্থিত থাকে কথা বুঝছেন কি না দেওয়ানবাগির কাছে কাবা কি থাকে कार्गो का जदिबा शरिफ उपस्थित था हस करार्ज्जन कीक्वा लागे बनाका लागे आल्लाबी जीवने मक्का शरीफे इसे हस करा सबा मदिनाल्लाहार नबी हस करा तो नबीर का शरीर उस्थित थके बंद देवान बागे का शरीफ की भाईरा देवान बागी मंत्र लिखे আমি সাধারণ জীবনে আমি আমার সাধনার জীবনে বহুবার আল্লাহকে দেখেছি এবং আল্লাহর কথা শুনেছি এখনো শুনি এবং আল্লাহর নির্দেশ মতে আমি আমার ধর্মকর্ম পরিচালনা করি আমি আমার সাধনার জীবনে বহুবার আল্লাহকে দেখেছি এখনো দেখি এবং আল্লাহর কথা শুনি এবং ওই অনুফাতে আল্লাহর দিক নির্দেশনা মতে আমি আমার ধর্মকর্ম পরিচালনা করি আসেন शेख बोलते आल्लाह के बहुवार देखे जलिल्लाह के देखार जो दरखास्त करा तुम दीदार नसीब करो अल्लाह की लान अल्लाह की बोल बोलें हे मुसा पश्चिमकाले तुम्हें देखे ना की बोल से गंत पश्चिमकाले तुम्हें एकजन नबी जदी आल्लाह के देखार दरखास्त विफले फिर आल्लापाको देखे ना और भंड मूर्ता का जीवन बहुवार आल्लाह के देखे तथा ता ना कि भंडामी नार भाई भंडर सबसे और एक भंडामी सुनें अपनारा আপনারা যদি কেউ প্রমাণ দেখতে চান তারে এই দুটা বই স্টাডি করবেন আল্লাহ কোন দ্বিতীয় নাম্বার বই নবী সত্যি কি গরিব ছিলেন দুইটা বই আপনারা স্টাডি করবেন আর যদি কেউ সরাসরি যদিও দেখতে চান যে হুজুর মনে হয় ভুল বলতেছে এই বন্ডের পুরো ভিডিওটা আমার কাছে আছে যে যদি নিতে চান তার মুখ থেকে শুনেন এই বন্ড বলে আল্লাহ নবী স্বপ্ন যুগে মা ফাতেমাকে আমার কাছে বিবাহ দিয়ে দিচ্ছে আবার বলি আল্লাহর নবী স্বপ্ন যোগে মা ফাতেমাকে আমার কাছে কি দিছে খেল করেন এমনি বলে মা ফাতেমা কন আবার এর কাছে বিয়ে দিছে মারে কেন তো এই বন্ডের মাঠে সুতরাং যে ভণ্ডের কথা হবে কোরআন বিরোধী যে বন্ডের কথা হবে হাদিস বিরোধী এমন ভণ্ড মানুষের ফির হওয়া তো দূরের কথা পুরো শয়তালেরও ফির হতে পারে না বন্ধুরা আমার বর্তমান বাংলাদেশে এক দল শরীয়তের নামে ভণ্ডামি করছে বাংলাদেশে আরো একদল মারেফতের নামে ভণ্ডামি করছে আরো একদল গলায় টাই করিয়ে ইসলামের বিরুদ্ধে ভণ্ডামি করছে আরো একদল আছে রাজনীতির নামে ভণ্ডামি করতেছে কথা গল কিসের নামে শরীয়তের নামে চলছে ভণ্ডামি মারেফতের নামে চলছে ইসলামের নামে চলছে আবার চলছে কিসের নামে রাজনীতির নামে ঘন নামে চলছে কিভাবে আমাদের এই বাংলাদেশের একজন কর্তা আপনারা পত্রিকা দেখেছেন সকলে সেই বলেছিল মুক্তি, এই বছরে বিশেষ রূপে আগমন করার কারণে ফসল বেশি হয়েছে মুক্তি এই বছরে বিশেষ রূপে আগমন করার কারণে ফসল কিজন এমন বক্তব্য আপনারা শুনছেন না আমার ভাইরা আবার কেউ কেউ মুসলমানের সন্তান হয়ে পূজা অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রতিমা নিয়ে র্যালির সম্মুখ বাজে থাকেন বিসর্জনে অংশগ্রহণ করেন দেবীর গুণ ক্ষমতা বর্ণনা করেন আবার হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালনে অংশগ্রহণ করে বাংলার মুসলমান আছে না নাই গতকালকে গেছে গতকালকে গেছে হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণ জন্মদিন জন্মাষ্টমী পালন হয়েছে আপনারা যারা দেখেছেন সব মুসলমানের সন্তান আমি আপনাদেরকে বলতে চাও মুসলমান তোমাদের ঐতিহ্য কোথায় গিয়েছে কোরআন আল্লাহ কি বলেছে আল্লাহ আল্লাহ এবং তিনার রসুল মুশ্রেকদের উপর নারা কি বলছে গন্ত আল্লাহ এবং শরেকদের উপরে কি বলে পূজা করে তারা কি করেছেন হে আমারা তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো কি কেছে আল্লাহ তোমরা মূর্তি তথা ভূতের অপবিত্রতা থেকে বেঁচে থাকো আল্লাহ পাক বলছে তোমরা মোশরেকদের থেকে কি দূরে থাকো কন্যা মুসরিফদের থেকে কি থাকো আপনারা জানেন আল্লাহর নবী যখন জয় করেছিল। যে কাজ সর্বপ্রতমা শরীফ থেকে এই সমস্ত মুশরেকদের তিনশো ষাটটি মূর্তিকে ভেঙে চুরবার করে জমজমের ফানি দাঁড়ায় কাবা শরীফকে ধূত করে নবী সেখানে দুই রাখা নতন আমার পড়েছে ইতিহাস এটা সাক্ষী আল্লাহ নবী আবির্ভাব হয়েছে দুনিয়াতে মূর্তি পূজাকে উত্থাপ করার জন্য আর আমরা নাম দিছি আমরা মুসলমান আপনারা মুসলমানরা কাসের এটা আমাদেরকে বুঝেই দেবেন যদি বলেন মুসলমান যদি বলেন মুসলে কই গেছেন সমস্যা নাই আর যদি বলেন মুসলমান মুসলমান হয় যদি মূর্তি পূজার দাওয়ালি করেন বাংলার ষোলো কোটি মুসলমান অন্তরে আগুন ধরাবেন না বাংলার ষোলো কোটি মুসলমান আপনাদের কালে মেনে নিবে না আমার ভাইরা খুব চেষ্টা দুর্গা দেবী বিশেষ রূপে আগমন করার কারণে ফসল বেশি হয়েছে কথাটা স্মরণা শত আপনাদের মানে দুর্গায় ফসল দিছে এতো কথা এলাসিন আল্লাহ কোরআনে কি কর ইয়া জুরিবা শুনো কে করতেছে কথাটা মুক্তির একটা উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে শুনো আল্লাহ খুঁজেছে কি উদাহরণ তারা সৃষ্টি করতে পারবে না পারবে তাইলে আপনাদের সাঁতার ফায়ার আসেনি মূর্তি আছে নাকি এখানে এগুলো পারবে সারা দুনিয়ার সব মূর্তি আল্লাহ বলছেন একত্রিত হয়েও একটি মাসি সৃষ্টি করতে एक उदाहरण दिशा मूर्ति सम्पर्गे गल्ला ते दुर्ग के मूर्ति भोग दे की दे, कौन? दे चीनी चिड़ा चीनी दूध कला ये भोग गला जख दे এই বুকগুলাকে তাদের মূর্তি খায় না মাছিয়ে খায় তাইলে মূর্তির খানা দেবীর খানা খোদার খানা খাই কে আবার বলেন কে খা খেদের মন খারাপ কিরে তোদেরকে এত লালন পালন করি খাবার দেয় খাস না কেন তখন তারা ওই বুকগুলাকে এই মূর্তির মুখে লেপি দেয় লেপে দেওয়ার পরে যেগুলো ছোট মূর্তি কুকুরে লাগ পায় যেগুলোকে কুকুরে আসে জিব্বে দিয়ে চাতে কি করে জি বলেন তো যে কুকুরের গাল দেবীর গাল কুকুরে জিব্বে দিয়ে ছাটে যেই কুকুর তার যে মূর্তির বুক্ষায় মাছিয়ে যেই মূর্তি একটা মাছি বানাতে পারে না সে মূর্তি কিভাবে আপনাদেরকে ফসল দিবে বলুন তো আপনারা কি কথাটা বুঝতেছেন না। সবাই বুঝিতে কিনা সবাই বুঝার চেষ্টা করেন আমি কোন দলের দ্বালানি করতেছি না আমি কোরআনের ব্যাখ্যা করতেছি আমার ভাইরা তো রুহুলিখেছেন এক লোক মূর্তি নিয়ে বাজারে যাচ্ছিল এক লোক মূর্তি নিয়ে বাজারে যাচ্ছিল যাওয়ার সময় তার ফসলা তো ধরছে কি করলো অত্যন্ত ভারিত মূর্তিটা মাটির নির্মিত বাঁশ নির্ভরশীল মূর্তি কন এগুলো কি আরে কন মূর্তিগুলা কি নির্ভরশীল বাস নির্ভরশীল দেখেন না বাল দিয়ে ঠেকা দিতে হয় না হয় পড়ে যায় আর আমরা যে ক্ষোধার পূজা করি ক্ষোধা হলো স্বনির্ভরশীল আমাদের ক্ষোধা আর কি আমাদের ক্ষোধা হচ্ছে স্বনির্ভরশীল আর এদের ক্ষোধা হলো বাঁশ নির্ভরশীল হ্যাঁ কি করছে খোদা ডারে রায় করার জন্য করছে কুকুরের একটা বদ অভ্যাস আছে সমতলে কিন্তু প্রস্রাব করতে পারে না কথাটা বোঝেনি হে একটু টিলা টঙ্গর গাছ গোড়া দেখলে তার প্রস্রাবের একটু ব্যাগ হয়ে গেছি এখনো ওই মুক্তির মুখটা সই করে হে সালাই দিছে দমকল এ লক্ষ্য কিরে আমি সালাই দিছি দমকল আমার কালবাড়ায় কি কুপতে কি করতেছে তার বিবে একটু নানা দিল যে কিরে আমি এমন ক্ষুদার পুজো করি যে ক্ষোতার গালে কুকুরে বস্রাব করতেছে সে তাড়াইতে পারে না সঙ্গে সঙ্গে সে মূর্তি মূর্তিভূজা ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে যে দেবীর গালে কুকুরে প্রস্রাব করে সেই দেবী কেমনে ফসল দিব আপনাদেরকে হের নিজের দ্বন্দ্ব টানাডানি কথা কথা হের নিজের কি টানাটানি শুরু হয়ে গেছে না তাহলে হে কেমনে ফসল দিব আমি করে কম তো আচ্ছা আসেন হিন্দুদের বতে লেখা আছে তারা যে সমস্ত দেব দেবীর পূজা করে একটা দেবীর নাম রাম একটা দেবীর নাম কি রাম রামের কিন্তু একটা বউ আছে আপনারা জানেন কিনা ইতিহাস কেউ জানেন না হ্যাঁ মাসে একদিন বলছে সীতা রাইট রামের একটা বউ আছে নাম কি সীতা রাবণ ডাকাত হেতে পৌঁছে লেখা আছে রাবণ ডাকায় রাম খুদার বউ সীতাকে অপহরণ করে নিয়ে গেছে কথা বুঝছেন কিনা এখন রামেরও কিন্তু মাথা খারাপ কি রে রাবণে আমার বউ নিয়ে গেছে সীতারে হ্যাঁ কি করছে হনুমানের বাহিনী নিয়ে হনুমানের যুদ্ধ করে রাবণ টাকা থেকে তার বউকে উদ্ধার করে নিয়ে আসছে এগুলো তাদের বইতে লেখা আছে আচ্ছা আপনারা বলেন যে রাম খোদা রাবণ টাকায় থেকে শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে শরীয়তের নামে ভন্ডামি চলছে মার্বতের নামে ভন্ডামি চলছে ইসলামের নামে ভন্ডামি চলছে রাজনীতির নামে ভন্ডামি চলছে বহু ধরনের ভন্ডামি আরো চলবে আমি স্পষ্ট ভাষায় বলবো যত ভন্ড যত ভন্ডামি করে না কেন এদের ভন্ডামির লাশ সীমা হলো এই পৃথিবী যে দিন তোমরা মারা যাবে সবচেয়ে বড় আদালত সেই পিছনের দিন আল্লাহর আদালতে যখন উপস্থিত হবে তখন আল্লাহর আদালতের সামনে যখন আসামির কাঠ গড়ায় দাঁড়াবে কোন ভন্ডের ভন্ডামি সেখানে চলবে না সকলে ধরা পড়ে যাবে ভন্ডের চলবে না সব হল কতটুকু বলে দুনিয়ার ভিতরে আমার ভাইরা সুতারান এ দেওয়ানবাগের ফির এটা শরীয়ত নামে ভন্ডামি করছে আমি সাঁতার খয়াবাসীর পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আমি ফেস পুষিয়ে চাই এই ভন্ডকে অনুদ বিলম্বে বাংলার জমির থেকে সিধু ঘোষণা করা হোক তার লিখিত সকল ভয় এবং এই বক্তব্য রেখে আমি কোরবানের মাসলা মাতলা এবং চাঁদার পদন্ত অর্জনের আমল নিয়ে দুই সপ্তাহ দ্বারাই বা আলোচনা চলবে যে কথাগুলো বলেছি আল্লাহাক আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুন যারা শুনল পায় না সেরা শুনত পড়ে না